विंश खंड तृत्य परच्छेद नित्यलीला जोग आईडेंटिटी अब दबसल्यूट और दूनिभार्सलगो एंड दिनोमाल वारल्ड बसियाम डाक्त हेम डातर संगे आसिया नरेंद्रदि भक्त उपस्थित आकुरते अमृतर संगे कथा कहते जिज्ञासा कर তোমার কি ধ্যান হয় আর বলিতেছেন ধ্যানের অবস্থা কীরকম জানো মনটি হয়ে যায় তৈলধারার ন্যায় এক চিন্তা ঈশ্বরের অন্য কোন চিন্তা তার ভিতর আসবে না এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন তোমার ছেলে অবতার মানে না তা বেশ নাই বা মানলে তোমার ছেলেটি বেশ তা হবে না বোম্বাই আমের গাছে কি টোকো আম হয় তার ঈশ্বরে কেমন বিশ্বাস যার ঈশ্বরে মন সেই তো মানুষ মানুষ আর মান হুঁস যার হুঁশ আছে চৈতন্য আছে যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মান তা অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বর আর এসব জীব জগৎ তার ঐশ্বর্য ই মানলেই হল যেমন বড় মানুষ আর তার বাগান এরকম আছে দশ অবতার চব্বিশ অবতার আবার অসংখ্য অবতার যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ সেখানেই অবতার তাই তো আমার মত আরেক আছে যা কিছু দেখছো এ সব তিনি হয়েছেন যেমন বেল বিচি খোলা শাঁস তিন জড়িয়ে এক যাঁরই নিত্য তারি লীলা যাঁরই লীলা তাঁরই নিত্য নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায় অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাওয়ার জো নাই নেতি নেতি করে ধ্যানযোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে কিন্তু কিছু ছাড়বার জো নাই যেমন বললাম বেল ডাক্তার ঠিক কথা শ্রীরামকৃষ্ণ কচ্ছ নির্বিকল্প সমাধিতে রয়েছেন যখন সমাধি ভঙ্গ হচ্ছে একজন জিজ্ঞাসা করলে তুমি এখন কি দেখছো? কচ বললেন দেখছি যে জগৎ যেন তাতে জড়ে রয়েছে তিনিই পরিপূর্ণ যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন এর ভিতর কোনটা ফেলব কোনটা লব ঠিক করতে পারছি না কি জানো নিত্য আর লীলা দর্শন করে দাসভাবে থাকা হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন তারপরে দাসভাবে ভক্তের ভাবে ছিলেন মণিসগত নিত্য আর লীলা দুই নিতে হবে জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারো কাহারো এই মত কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্যলীলার সাক্ষাৎকার হয় না ठीक ठिक त्याग सम्पूर्ण अनाशक्तिटुकु हेगेल प्रभृति पंडितर संगे विशेष तफात देखी